নেটমান্ডিয়াও মাল্টিস্টেক হোল্ডার বিবৃতি নেটমন্ডিয়াল বিবৃতি হল একটি অবাধ্যতামূলক ফলাফল যা বিশ্বজুড়ে সরকার বেসরকারি খাত নাগরিক সমাজ প্রযুক্তিগত কমিউনিটি এবং একাডেমিয়ার হাজারো মানুষের অংশগ্রহণে পরিচালিত নিচ থেকে উপরে উন্মুক্ত এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ফল নেটমন্ডিয়াল সম্মেলন ছিল এ ধরনের প্রথম সম্মেলন এটি ইন্টারনেট গভর্নেন্স ইকোসিস্টেমের বিকাশে অবদান রাখার আশা জাগায় নেটমন্ডিয়াল মাল্টিস্টেক হোল্ডার বিবৃতি উপলব্ধ নেটমন্ডিয়াল উদ্যোগ ছিল একটি বিতর্কিত প্রচেষ্টা যা ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল এর নামকরণ করা হয়েছিল ব্রাজিল সরকারের এবং ডিএনএস তত্ত্বাবধায়ক আইক্যান কর্তৃক মে দুই এ অনুষ্ঠিত ইন্টারনেট গভর্নেন্স সম্মেলনের নামে এর উদ্দেশ্য ছিল সম্মেলনের চূড়ান্ত নীতিমালাগুলোকে বাস্তবে রূপ দেওয়া নেটমন্ডিয়াল উদ্যোগের শর্তাবলী ভূমিকা ও প্রেক্ষাপট এপ্রিল দুই হাজার ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত নেটমন্ডিয়াল সভা বিশ্বজুড়ে সরকার বেসরকারি খাত নাগরিক সমাজ প্রযুক্তিগত সম্প্রদায় এবং একাডেমিয়ার জন্য ইন্টারনেট গভর্নেন্স চ্যালেঞ্জ মোকাবিলার একটি রেফারেন্স প্রদান করে এর চূড়ান্ত নথি নেটমন্ডিয়াল মাল্টিস্টেক হোল্ডার বিবৃতি বিবৃতি ইন্টারনেটকে একটি বৈশ্বিক সম্পদ হিসেবে স্বীকৃতি দেয় যা জনস্বার্থে পরিচালিত হওয়া উচিত এটি ইন্টারনেটের জন্য মানবাধিকারের গুরুত্বপূর্ণ করে এবং ইন্টারনেট গভর্নেন্সের জন্য নীতিমালা ও বিদ্যমান কাঠামোর উন্নতির জন্য একটি রোডম্যাপ প্রদান করে যা সকল স্টেক হোল্ডারের সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে নেটমন্ডিয়াল উদ্যোগ উদ্যক্ষী নেটমন্ডিয়াল ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়ার নীতিমালা স্বীকৃতি দেয়া যেমন গণতান্ত্রিক মাল্টিস্টেক হোল্ডার উন্মুক্ত অংশগ্রহণমূলক ঐক্যমত্য চালিত স্বচ্ছ জবাবদিহিমূলক অন্তর্ভুক্তিমূলক এবং সমতামূলক বিতরণকৃত সহযোগিতামূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত এই উদ্যোগটি সকল স্টেকহোল্ডারের মধ্যে সহযোগিতা এবং সহযোগিতার সুযোগ সক্ষম করার মাধ্যমে সাও পাওলোর সহযোগিতামূলক চেতনাকে এগিয়ে নিতে চায় মিশন বিবৃতি উদ্যোগের মিশন হলো একটি প্ল্যাটফর্ম প্রদান করা যা ইন্টারনেট বিষয়গুলো মোকাবিলার জন্য এবং নেটমণ্ডিয়াল নীতিমালা নীতিমালা ঘি ও রোডম্যাপ রোডম্যাপ কি বাস্তবায়ন এগিয়ে নিতে সকল স্টেকহোল্ডারের মধ্যে ব্যবহারিক সহযোগিতা উৎসাহিত করে যৌক্তিকতা ও প্রতিশ্রুতি এই উদ্যোগটি বিবৃতি দ্বারা অনুপ্রাণিত যা বৈশ্বিক ইন্টারনেট সম্প্রদায়কে ইন্টারনেট গভর্নেন্স ইকোসিস্টেম আরও উন্নয়নের এবং বর্তমান ও ভবিষ্যতের ইন্টারনেট বিষয়গুলির জন্য কার্যকরী সমাধান তৈরির প্রয়োজনীয়তা চিহ্নিত করে বিশেষত উদ্যোগটি মাল্টিস্টেক হোল্ডার উন্মুক্ত স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে কাজ করার প্রতিশ্রুতি দেয়া যা ইন্টারনেট গভর্নেন্স ইকোসিস্টেমের একটি অংশ উদ্যোগটি বিশেষভাবে সক্ষমতা উন্নয়ন এবং অর্থায়নকে সহস্তর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যাতে বিভিন্ন স্টেক হোল্ডাররা মাত্র নামমাত্র অংশগ্রহণ না করে বরং কার্যকর অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় গান এবং সম্পদ অর্জন করতে পারে এটি প্রকৃত মাল্টিস্টেক হোল্ডার সম্প্রদায় গঠনে সহাযোগ বিশেষ করে এমন অঞ্চলে যেখানে কিছু স্টেক গ্রুপের অংশগ্রহণ আরও শক্তিশালী হওয়া প্রয়োজন কার্যক্রমের আওতা উদ্যোগটি বিদ্যমান ইন্টারনেট গভর্নেন্স সংলাপ এবং নিয়ম প্রক্রিয়া ও প্রতিষ্ঠান বিশেষত ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ইফ এর কাজকে সম্পূরক ও সমর্থন করবে উদ্যোগটি কোনও নীতিনির্ধারণী সংস্থা নয় উদ্যোগটি নিম্নলিখিত কাজ করবে নীতিমালার প্রযোগ মূল্যায়ন এবং বাস্তবায়নকে উৎসাহিত করবে এবং সম্প্রদায় ভিত্তিক রিপোর্টিং প্রচেষ্টাকে সমর্থন করবে ইন্টারনেট গভর্নেন্স বিষয় এবং সংশ্লিষ্ট দক্ষতা সমাধান সম্পদ এবং প্রশিক্ষণ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিতরণ করার জন্য একটি নিরপেক্ষ ক্লিয়ারিং হাউস হিসাবে কাজ করবে বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য প্রকল্প উপস্থাপন অংশীদার আহ্বান এবং সহযোগিতা গড়ে তোলার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে জ্ঞান এবং দক্ষতা ভাগাভাগি করার জন্য স্থায়ী উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সমতামূলক প্রক্রিয়া সক্ষম করবে যা সেরা অনুশীলন প্রস্তাবনা উদ্ভাবন এবং সম্প্রদায় দ্বারা চিহ্নিত চ্যালেঞ্জগুলোর সমাধানের দিকে নিয়ে যাবে উন্নয়নশীল দেশগুলোর স্টেকহোল্ডারদের অংশগ্রহণকে সহস্তর করবে এবং বৈশ্বিক আঞ্চলিক এবং জাতীয় স্তরে মাল্টিস্টেক হোল্ডার প্রক্রিয়াগুলিকে এগিয়ে নেবে উন্নয়নশীল দেশগুলোর সম্প্রদায় সরকার এবং প্রান্তিক স্টেকহোল্ডারদের সক্ষমতা উন্নয়ন প্রচেষ্টা সক্ষম করার জন্য এবং নীতিমালা উন্নয়নের ফাঁক পূরণের লক্ষ্যে প্রাসঙ্গিক সংগঠন ও প্রক্রিয়ার সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সহায়তা করবে